আমির মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান আমির মানে হচ্ছে খলিফা আমির মানে হচ্ছে বলি আমাদের মদিনার আমির আছে মদিনার আমির হচ্ছে ফাইসাল বিন সালমান মদিনার আমির বলা হয় তাকে আমিরুল মদিনা এইভাবে সৌদি আরবের প্রত্যেকটা এরিয়ার প্রত্যেকটা জেলার আমির নির্ধারণ করা আছে এটাই ইসলামের গত চোদ্দশো বছরের এইভাবেই আমির শব্দটা ব্যবহার হয়ে এসেছে গত একশো বছরের বেদাৎ নির্দিষ্ট কোন দল বা নির্দিষ্ট কোন তৈরিকা বা ফেরকার জন্য আমির শব্দ ব্যবহার করা গত একশো বছরের বেদাৎ তার আগে এই বেদাতে অস্তিত্ব ছিল না আমিরের আনুগত্য অবশ্যই করতে হবে এবং সেটা ইসলামিক খেলাফতের অধীনে